আল্লাহাদেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে রাতের বেলায় ওফা ওফাত দান করেন রাতের বেলায় ওফাদ দান করেন রাতের বেলা আমরা যখন ঘুমাই এটাও একটা মাউথ এই ঘুমের কথা কোন আল্লাহ মাউত বলেছেন এটা ছোট মউথ আর বড় মৌত হয়ে গেলে তো আর উঠার কোন সুযোগ আছে শেষ তো আল্লাহ তালা তুমি যিনি রাতে তোমাদেরকে ঘুমের মধ্যে এক রকমের মরার মত করে দেন আর দিনের কি কি করিং করো ইনকাম করো কি কামাই কর সবকিছুই আল্লাহতলা জানেন আহ তো রাতের বেলা এই ঘুমকে মৌত কেন বলা হয়েছে সেটা হচ্ছে লেহাদা তা কু নুফিহের হারা কাতুয়ান যে নিঃশ্বাসটা আসা যাওয়া করে ঘুমালে আর মরে গেলে নিঃশ্বাস আসা যাওয়া করে না আর জাগালে সজাগ করে দিলে সজাগ হতে পারে আল্লাহ তালা রুহ ফেরত দিয়ে দেন কোনো কোনো হাজি এসেছে যখন ঘুমাই আমাদের রুহের প্রায় পাঁচটি অংশ মধ্যে চারটি অংশ চলে যায় একটি অংশ শুধু বাকি থাকে এই একটি অংশ কতক্ষণ দরকার এবং এই আমরা যখন কেউ হঠাৎ গভীর ঘুমে থাকি কেউ ডাক দিলে সঙ্গে সঙ্গে শুনি না শুনতে কয়েক সেকেন্ড লাগে অথবা উঠলেও টের পাইলে আমরা কি হলো কি কি ব্যাপার সেন্স ফেরত আসতে সময় লাগে কিনা কাল রুহ বহু দূরে চলে গিয়েছিল যে অংশ টুকুন চলে গিয়েছে মেজরিটি অংশ সেটা আসতে ফিট হতে টাইম হতেছে রুহ কি জিনিস এই জন্য আরবের লোকেরা জিজ্ঞেস করলো রাসুল আল্লাহ রুহ কি জিনিস একটু বলবেন বা কাফের মস এসেছিল ইয়েস আলু না আপনাকে জিজ্ঞেস করে রুহ সম্পর্কে এর বেশি ব্যাখ্যা দেওয়া দিলে আমরা বুঝবো না আমরা আল্লাহ তালা সবকিছুকে বুঝে ফেলতে পারি কত বিশাল সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন পরিচালনা করছেন লক্ষ কোটি সৃষ্টি গ্রহ নক্ষত্র কতগুলো বুঝতে পর্যন্ত কত আরো বাকি রয়ে গেছে আমাদের নিজেদের কাছে রুহ তাকে আমরা চিনতে বুঝতে আর মানুষ নিজে তার তার জ্ঞান নিয়ে কত গর্ব করে অথচ নিজের রুহের খবরটাও ঠিক মতো নিতে পারে না তার রুহটা কি জিনিস সে বলতে পারবে এটা আল্লাহ অপূর্ব কুদরতের একটি লক্ষণ যে কিভাবে তিনি আমাদেরকে মরার মতো করে ঘুম দিয়ে দেন কেউ কেউ বলে যে এমন ঘুমান ঘুমালো মরার মতো ঘুমাচ্ছে বলি না আমরা মরার মতো ঘুমিয়েছি নিয়ামত এবং এই নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে এমন ভাবে ক্লান্তি দূর করে দেন ঠিক মতো ঘুম উঠে শেষ হয়ে গেলে পরের দিন উঠলাম কেমন মাস্টার আল্লাহ সুন্দর ভালো স্বাস্থ্য নিয়ে শরীর মনটা ফ্রেশ হয়ে গেল আল্লাহতালা নিয়ামত না এই দিনে আল্লাহ তালা এই ঘুমকে একটা নিয়ামত বলেছে নাও মাথু বা তোমাদেরকে প্রশান্তি এনে দেয় তোমাদেরকে এনার্জি ব্যাক করে দেয় আর ঘুম যদি না হয় এক রাত দু রাত কি অবস্থা হবে বলেন কত অশান্তি কত কষ্ট রুখ কে ভাবে নি রুখ থাকলে পুরোটা গাড়ি অ্যাক্টিভ থাকবে ঘুমিতে পারবো না আরাম করতে পারবো না বিশ্রাম নিতে পারবো না নিয়ে আল্লাতাল আমাদেরকে একটু আরাম দিচ্ছেন আমাদের আরামটা দরকার এনার্জি ফেরত এই ঘুমের মধ্যে আল্লাহ কুদরতের কত রহস্য আছে তাই না তোমাদের নিজেদের মধ্যে আল্লাহ সৃষ্টির কত নমুনা আছে তোমরা দেখেছো। আফালা আল্লাহ সেরুন তোমরা কি দেখো আর যখন ঘুম আসে না তখন মাথায় যে এত চিন্তা আসে রুকে উঠে নিয়ে আমাদেরকে আরাম দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ তালা যে আমাদেরকে দিনের বেলা কি করি কোথায় যাই কোন কাজ করি কি আমল করি কি ইনকাম করি খালালে করি না হারামে করি সব কিছু আল্লাহ আমাদেরকে সেটাও তিনি জানেন দিনের বেলা কি করো কি কামাই করো তিনি সব জানেন কামাইয়ের দুইটা অর্থ এটা টাকা পয়সা কামাই করা আরে কামাই হল কর্ম না তার কামাইয়ের ফল এখন ভোগ করছে সে অন্যায় করেছে গুনা করেছে তারপর তাহলে বিমা ক্যাশাবাদ এই কামাই অর্থ দুটো একটা টাকা পয়সা কামাই করা ইনকাম করা আর একটা হচ্ছে আমাদের কর্মফল যেগুলো আমরা জোগাড় করি নেক কাজ করি আর গুনার কাজ করি এগুলো সব আমাদের কামায় যদি নেক কাজ করি এই এর কামাই হবে জান্নাত এ বিনিময়ে আর গুনা করলে আল্লাহ মাফ করুন তার পরিণতি কি হবে জান আল্লাহ তালা সেটাও জানেন সুমাইয়া বাহে তোমাদের নির্দিষ্ট সময়টা পুরো করার জন্য আবার তোমাদের রুখ ফেরত দেওয়া হয় তবে যেদিন তোমার নির্দিষ্ট সময় পূরণ হয়ে যাবে সেদিন কি আর ঘুম থেকে উঠতে পারবে কত মানুষ ঘুমের মধ্যেই শেষ হয়ে হাসরের মানে তার আগেও কিছু খবর আছে খবরে গেলেই তো খবর পাওয়া যাবে কি আমল নিয়ে এসেছি আল্লাহ এই কথাটাকে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন দিন রাতের আমলের মধ্যে আমরা আল্লাহ তালা কাছে আমল নামাজে পাবো সেটা দেওয়া হবে কি আমল নামা তৈরি করছি প্রতিদিন আমাদের হিসাব নিকাশ করা দরকার প্রতিটি দিন চিন্তা করা দরকার আমার দিনে আরেকটি দিন পেলাম হইতে পারতো গতকাল কি আমার শেষ দিন আমি কি আমল করছি আজকের দিনটাতে প্রতিটি দিন কোন কোনো রেওয়ায়ত এসছে প্রতিটি দিন প্রতিটি দিন আমাদেরকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তোমার জীবনে এই দিনটি একটি নতুন দিন আমি কোনোদিন ছিলাম না তোমার দিনে তোমার জীবনে আর আজকে চলে গেলে আর কোনোদিন আমি ফেরত আসবো না আসবে কোনোদিন ফেরত কাজেই তুমি আমাকে কিভাবে ব্যবহার করবে কিভাবে কাজে লাগাবে তুমি ভালো করে সিদ্ধান্ত নাও প্রতিটি দিনেই আল্লা তালা কাছে তৌফিক চাওয়া দরকার এই জন্য আজ কার সভা সকালের জিকির গুলোর মধ্যে আল্লাহ তালা কাছে সুন্দর সুন্দর তৌফিক চাওয়ার কথা আছে না একটি সুন্দর জিকির কিভাবে আছে আসবাহুলকুল্লাহ রবাহিন সকালবেলা উঠে যে কতগুলো সুন্দর সুন্দর আলমিন আমি আমরা নিজে এবং সমস্ত সৃষ্টি আল্লাহ রব্বুল আলমিনের সানে আল্লাহর দয়া আল্লাহর মেহের আল্লাহর জন্য আমরা এই সকাল করলাম তারপরে রবি আসালুকাফি হাদিহাদু আল্লাহ আজকে দিনের যত ভালো ভালাই আছে আপনার কাছে চাই। আজকে যত সুসংবাদ আছে বিজয় আছে লাভ আছে এগুলো আপনার কাছে চাই ও নস্রাহু আজকের দিনে আপনার যে সাহায্য আসে সেটা আমি চাই ও নূর আহ আজকের দিনে এই দিনের নূরটা আপনার কাছে চাই অ হুদা হু আজকের দিনে যারা হৃদায়ত পাবে সেই চাই। আর আজকে যত আছে থেকে খারাপ জিনিস হতে পারে যে সমস্ত দিনে এই সবগুলো খারাপি থেকে আপনার কাছে আমি পানা চাই তাহলে আল্লাহ এভাবে রু ফেরত দিচ্ছেন এবং তিনি আমাদের হিসাব নিবেন তার কাছে আমরা যাব খবর দিবেন আমরা কি আমল করেছি তিনি হচ্ছেন কাহের আল্লাহ তালা হচ্ছেন কাহের তার মানে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন কন্ট্রোল করেন অধীনস্থ করে রাখেন সব কিছু আল্লাহ তারা অধীনস্থ আছে যে আল্লাহ তারা বড় বিদ্রোহী দুশ্মন আল্লাহ দুশ্মনী করে সে কি আল্লাহ তারা অধীনস্থ থাকে না আল্লাহ তারা অধীনস্থানি করছে কিন্তু তার উপর আল্লাহ তালার কন্ট্রোল এখনো আছে থাকবে যিনি সব কিছুকে তিনি চাইলে কন্ট্রোল করে ফেলতে পারেন তিনি চাইলে সে একটু দুশ্মনী করতে পারতো না কিন্তু আল্লাহ আল্লা ক্ষমতা থাকা সত্ত্বেও একসঙ্গে না দেখছেন তাকে সময় দিচ্ছেন কিন্তু আল্লাহ কাদের কুদরত তিনি তার কুদরত তার উপরে এখনো আছে সমস্ত মানুষ সমস্ত সৃষ্টি তার নিয়ন্ত্রণে তার কন্ট্রোলে তার সিলু অধীনস্থা আর তিনি তোমাদের জন্য হেফাজতকারী পাঠান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 এই হেফাজত রাজি ফের আমাদের পিছনে লাগিয়ে দেওয়া আছে দুই কাজের জন্য একটা হচ্ছে কি আমলগুলো আমরা করি ওই যে বলা আছে আর আল্লাহ ফেরেসারা যদি আমাদেরকে হেফাজত না করতেন বহু আগেই আমরা মরে যেতাম বিপদগ্রস্ত হয়ে যেতাম জিনারের গোষ্ঠী আমাদেরকে মেরে ফেলতো আমাদের আমাদের পেছনে আছে কিন্তু আল্লাহ তালা বিপদ আপদ সব কিছু থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করেন এ দুই রকমের ফেরেসটা আল্লাহ পাঠান অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কথা নিশ্চিত ঘটতে গিয়ে ঘটে নাই আপনার গাড়ি আরেকজনের গাড়ির সঙ্গে ধাক্কা লাগার কথা মনে হয় কোন রকমে এক ইঞ্চি আধা ইঞ্চির জন্য লাগেনি এরকম হয়েছে না অনেক সময় ফেরেস তারা আসেন হেফাজত করার জন্যে নতুন নিশ্চিত লেগে যেত তারা জানেন আজকে ঘটবে তারা পিছনে থাকেন আল্লাহ চান আজকে ঘটুক এই হাফাদা আমাদের হেফাজত করার জন্য আল্লাহ তালা ফেরসম আছেন তাহলে আমাদেরকে আল্লাহ রা আলমিন আর যখন তোমাদের কারো মৌত চলে আসবে নির্দিষ্ট সময় চলে আসবে তখন তাকে মৃত্যুদান করা হবে আমার ফেরেসাগন তাকে মৃত্যু কার্যকরী করবেন আর তারা কখনো কোন ত্রুটি করেন না আল্লাহ যা যার যখন মৃত্যুদান করার সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন লিস্ট দিয়েছেন একদম তারা হুবহু সেটাকে কার্যকরী করেন ফেরেসাগন মৃত্যু কার্যকরী করেন এখানে কোনো ফেরস্তা একজনের ফেরেস্তা খবর আসেনি না মৃত্যু ফেরেস্তা মৃত্যু দানকারী ফেরেস্তা মৃত্যু কার্যকরী করেনা ফেরস্তা গণ তো আমরা জেনেছি একজন ফেরস্তা মৃত্যু কার্যকরী করেন তার নাম আমরা শুনেছি অনেক তার নাম কেউ কেউ শুনেছেন আজরা কোরআন হাদিস বাবা পাওয়া গেল কোন জায়গায় এটা পাওয়া গেছে ইসরায়েলি রেওয়ায় ইহুদিদের রেওয়ায়েতে পাওয়া গেছে তো ওদের নিশ্চিত দিয়ে বলা মুশকিল কিন্তু কোরআন হাদিসে যতবার মৃত্যু ফেরিস্তার কথা এসেছে ততবার এসেছে মালাকুল মাউথ মালাকুল মাউত মৃত্যু ফেরস্তা একজন লিডার এটা ঠিক ওনার নামটা কি মৃত্যু ফেরস্তার বাইরে আর কোন নাম আমাদের কাছে সহি জানা নাই। মৃত্যু তবে তিনি কিন্তু একলা আসেন না তার সঙ্গে বিশাল বাহিনী থাকে তিনি মেইন লিডার কমান্ডার জেনারেল তার আন্ডারে অনেক ফোর্স থাকে তারা কার্যকরী করে মৃত্যুর কাছাকি ছোটখাটো কাজ বিরাট একটা প্রক্রিয়া দয়া মায়া দিয়ে সৃষ্টি করা ফেরেস্তাগণ আছেন আদর যত্ন করে খুব টেক কেয়ার করে নেজ করে সম্মানের সাথে তাজিম করে তাকে সালাম দিয়ে আসেন যে আমরা আসতেছি অত্যন্ত ভাবে তার সঙ্গে ব্যবহার করেন সময় রোগীকে একটু মানসিক সন্তান কিচ্ছু না এই সামান্য একটু দেবে একটু আর যারা আসবে ওই সমস্ত ফিরে থাকুন তারা গুনাগার কাফের ফেরবে করতে আসবে তারা হবে কঠিন হৃদয় তাদের দিনের মধ্যে আল্লাহ তাদের প্রাপ্য তাদেরকে শাস্তি পিঠে তার পেছন দিকে তাদেরকে তারা দোরে দোরে থাপ্পড় মারে মানুষ দেখে না আল্লাহ ফেরেজ থাকুন এইভাবে মৃত্যু কার্যকরী করবেন তারা কোনো কিছুই ত্রুটি করবেন না কোনোটা মিস করবেন না যেভাবে আল্লাহ যাকে বলেছেন ঠিক সেভাবেই তাকে কার্যকরী করবেন মৃত্যুর পরে তারপর কি হবে অতপর তাদেরকে ফেরত নিয়ে যাওয়া হবে তাদের যিনি প্রকৃত মাওলা হক মাওলা জিনিস সে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে এই লিহিন নাম লেখানো হবে না সিজ্জিনে লেখানো হবে হুকুমের অধিকারী একমাত্র আল্লাহ হুকুম দেওয়ার অধিকার তার শাসন কার্য কেমন করতে হবে কিভাবে পরিচালনা করতে হবে রাষ্ট্র কেমন পরিচালনা করতে হবে এই নির্দেশ দেওয়ার ক্ষমতা কার আছে আল্লাহ কোনটা জাহেজ কোনটা জাহেজ নয় কোন তরিকায় দেশ শাসন হবে কোন তরিকায় হবে না এই খবর দেওয়ার এখতিয়ার আল্লাহ হাসিবিন এবং তিনি টু টেক তিনি দ্রুত হিসাব নিতে সক্ষম কে কোথায় ক্রাইম করেছ কে কোথায় নেক কাজ করেছ কার পাওনা কিভাবে দিতে হবে এটার হিসাব নেওয়া আল্লাহ তালা পক্ষে কোন রকমই কঠিন না অতি দ্রুত তিনি হিসাব নিতে সক্ষম অথবা পানিতে সাগরে ভূমিতে জলে স্থলে বিপদগ্রস্ত যখন হয়ে যাও সাংঘাতিক খারাপ ওয়েদার সৃষ্টি হয়ে যায় ঝড় তুফান বন্যা প্লাবন ঘূর্ণিঝড় সাইক্লোন এগুলো সৃষ্টি হয়ে যায় আর দুনিয়াটা অন্ধকার হয়ে আসে তোমরা জলে থাকো আর স্থলে থাকো ওই সময় বলো তোমরা কাকে ডাকো তাদের উ নাহ খুফিয়া। আল্লাহ তালার কাছে তোমরা একেবারে বিনয়ী হয়ে দরখাস্ত দিতে থাকো আর করে চিৎকার করে ডাকতে থাকো আর লুকিয়ে লুকিয়ে ডাকো সবাইকে দেখেই দেখি ডাকা লাগে না তোমার চোখের পানি তোমার আর্থনা তোমার চিৎকার তুমি আল্লাহর কাছে করি দোয়া করো তখন বিপদে পড়লে আল্লাহর কাছে ইন আজানা আমাকে যদি আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করে দেন তাহলে আমি আল্লাহর কত যে শুকুর গুজার হব আল্লাহর কাছে এইরকম করে দোয়া করে যে আল্লাহ এইবারে যদি আমাকে আপনি উদ্ধার করে দেন আল্লাহ আপনার কথা এমন মানা মানবো আর দুনিয়ার গুণা খাতা সব ছেড়ে দেবো আল্লাহ আপনার দিকে এমন ভাবে মোতাবজে হয়ে যাব। আমি দুনিয়া দিয়ে আর কোনো চিন্তাই করব না আমার চোখ কান অঙ্গ সব কিছুকে আপনার কাজে লাগব যে কয়দিন হায়াত দিন আল্লাহ আমি একেবারে শুধু আপনার ইবাদত করবো এরকম করে আল্লাহর কাছে বলে কি বলা বলে তখন বিপদে পড়লে আমাদের মানুষের কথা বলে লাভ নাই নিজেদের বিপদের কথাই বলি যখন বিপদে পড়ি এক একটা বিপদ আসে জীবনে কিরকম দোয়া করেছি আল্লাহর কাছে বলেন তো আর কোনদিন আল্লাহ কোনো এরকম কোন চিন্তা মাথায় তখন রাখিনি আল্লাহ বলেন তখন তোমাদের দোয়া শুনে আল্লাহ তালা অনেক সময় কবুল করেন আপনি বলেন এই সমস্ত দোয়া শুনে যখন এই বিপদ মুক্ত করে দেন তোমাদেরকে নিরাপত্তা দান করেন এরকম শুধু এই একটা মুসিবত নয় যত রকমের কত কুললে করবেন যত বড় বড় বিভিন্ন মুসিবত তোমার জীবনে এসেছে সবটা থেকেই আল্লাহ যখন উদ্ধার করলেন তুমিও আল্লাহর কাছে দোয়া করলে তিনি উদ্ধার করলেন আর যখন ভালো হয়ে গেলে বিপদটা চলে গেল তোমার আবার সুদিন ফেরত আসলো তুম তু শ্রীকুন আর তারপরে তুমি আবার সেরেক শুরু করে দিলা আমার এক আত্মীয় আছে জাহাজের ক্যাপ্টেন কিছুদিন আগে মানে প্রশান্ত মহা ঠাকুর পাড়ি দিচ্ছে এমন তুফানের তুফান জাহাজ এরকম করছে কলজা কারো সঙ্গে নাই জাহাজ এরকম দোলে আর মানে কলজাটা উঠানামা করে কি ডাকা ডাকি আল্লাহ তাল্লাহকে আমার আরেক আত্মীয় প্লেন প্লেনের মধ্যে যে শুরু হয়ে গেছিল বন্ধ করে আল্লাহ আস্তা খোর জোরে জোরে পড়ছে জোর জোরে কিছুক্ষণ মিনিট দশ পরে যখন আবার ঠিক হয়ে গেল তখন দেখা যায় আবার কুকুরের ল্যা বারো বছর চুঙ্গায় ঢুকায় রাখলে চুঙ্গা থেকে বের করলে আবার কি সদা হয়ে যাবে মানুষের এই বক্রতা বিপদ পার হয়ে গেলে আল্লাহ আল্লাহকে চেনে এনে সেরে শুরু করে দেয় হ্যাঁ কি বলে যে এই পাইলট যদি নতুন পাইলট হইতো তাহলে কিন্তু গেছিলাম আজকে উনি অনেক এক্সপিরিয়েন্সড এই আল্লাহ সারাইছে যে আমরা ডুবি নাই মরি নাই এরকম চিন্তা মানুষের মধ্যে চলে আসে কথাবার্তার মধ্যে আল্লাহ বিপদে আল্লাহকে কি ডাকা ডাকলাম আর একটু পরে ভুলে গেলাম এখন আবার যাই সেই আবার দুনিয়ার সমস্ত কিছু ফেতনা ফাদেরকে আকর্ষণ দিয়ে ডাকছে এরপরে আল্লাহ বলেন যে আপনি বলে দিন শ্রী قادر কাদের তাঁর ক্ষমতা রয়েছে এই কয়েকবার বিপদ থেকে তোমাকে উদ্ধার করে নাজার দিয়েছে তুমি এখন মনে করো যে আল্লাহকে আর ডাকার দরকার নাই সব আল্লাহ ঢাকায় ভূমিকম্প আসছিল তাই না সপ্তাহ দুই তিনেক আগে তখন কি চিৎকার তখন আল্লাহকে সবাই ডাকে লাই লো হানিক তারপরে কিছুক্ষণ পরে টেলিভিশন খুলতে আর নাসানাসি দেখতে আর কি বাধা দেওয়ার আছে তো আল্লাহ তালা বলে এবে যে ফিরত যাও আমাকে আমি কাদের আমার ক্ষমতা আছে এ আবার তোমাদেরকে আমি আজাব পাঠাতে পারি উপর থেকে করে আজাবাজ কত বিপদ তোমাদের পায়ের নিচ থেকে আজাব আসতে পারে ভূমিকম্প এসে জমিন থেকে আসে ভূমিকম্প হ্যাঁ প্রকম্পন ভূমিতে ভূমি কাঁপে সেখান থেকে আজাব আসতে পারে ভূমি ধস হয়ে যায় পাহাড় ধসে মানুষ বিল্ডিং বাড়িঘর লড়াই করছে তোমাদের একে অপরকে এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে খড়গস্ত মারামারি দন্দ হানাহানি কাটাকাটি গৃহযুদ্ধ সিভিল ওয়ার এগুলো লাগাই দিতে পারি তোমরা কি ভয় করো আমাকে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 ডিজাইনার আবহাওয়া এগুলো বলে আল্লাহ দেখেন বর্ণনা করি একটা একটা করে বলছি যাতে তারা বুঝে আমাদের জাতি কি বুঝতে চায় আমাদের জাতিরা কি দিনের দিকে আসছে নাকি উল্টার দিকে যাচ্ছে একেবার বিপদ ভূমিকম্প কত কিছু কাহুন আশা করা যায় তারা বুঝতে পারবে কিন্তু এই বুঝের দিকে মানুষ আসতে চায় না এই যে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া মানুষের মধ্যে একটা একটা সমাজের মধ্যে একটা দেশের মধ্যে বিভিন্ন রকমের অশান্তি মারামারি খানাহানি ঘটে এগুলো কিন্তু জন্য বড় অভিশাপের বিষয় এবং আমাদের পাপের শাস্তি এগুলো আমাদের সমাজে আসবে একটি হাজি এসেছে সহিমোসল হাজি রসৌল্লাহ সাল্লাম বলেন যে আমি আমার আল্লাহকে অনেক দোয়া করলাম যে আমার দোয়াকে আল্লাহ তালা যেন কবুল করেন তিনটা দোয়া করলাম খুব গুরুত্বপূর্ণ সহকারে আরেক সাহাবি বলেন ইয়ারাসুল্লাহ বললেন তিনি নবীম সালামকে রাত্রে দেখলেন যে তিনি অনেকটাই আবুল লাইল করছেন খুব তিনি নামাজ হয়ে গেল বলেন ইয়ারাসুল্লাহ আজকে দেখলাম যে আপনি সল্লা সল্লাহা এত সাংঘাতিক করে আল্লাহর কাছে আপনি নামাজ পড়লেন খুব মনোযোগ দিয়ে এবং এরকম করে দোয়া করলেন আমাদের মধ্যে করে এরকম আমি আপনাকে আর কোনোদিন করতে দেখিনি কি দোয়া করলেন কি কথা আল্লাহ বিশেষ করে পেশ করলেন তিনি বলেন আজাল বললেন আজালিন অরাহাবিন ঠিকই বলেছ আজকের নামাজটা আমি সাংঘাতিক অনেক কিছু নিয়ে আল্লাহর কাছে চেয়েছি নামাজের মধ্যে এবং দরখাস্ত দিয়েছি অনেক আসার জন্য দরখাস্ত দিয়েছি বিপদ থেকে বাঁচার জন্য দরখাস্ত দিয়েছি আমাকে আল্লাহ না জানা দরকার আছে কোন দুইটা দিন আর কোনটা দেন নাই আলতু রাজ আমি চাইলাম যে যে সমস্ত আগের উম্মত আল্লাহ তালা হালাক করে দিয়েছেন যে অন্যত উম্মতেরা তাদের উপরে চড়াও হয়ে তাদেরকে এমন ভাবে হত্যা করবে গণহত্যা করবে তাদেরকে নিঃশেষ করে দিবে এই রকম যেন আল্লাহতালা আমার উন্মত একদম নিঃশেষ না করিয়ে দেন এটা আমি চেয়েছিলাম সেটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন যে কোন উম্মত দুনিয়া সারা দুনিয়ার উন্ম্মত যদি এক হয়ে যায় যে মুসলমানের গোষ্ঠী দুনিয়াতে রাখবো না আমি আল্লাহর কাছে চাইলাম যে এমন ভাবে যেন দুশ্মন আগেরটা হতে পারে যে অন্য কোন বিপদ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ বা আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আজাব যে গোটা জাতি শেষ হয়ে যায় এইরকম যেন না হয় গুনার কারণে শাস্তি দিলে সব শেষে এরকম যেন আল্লাহ না করেন আর দুই নম্বর হলো যে এমন দুশ্মনকে যেন আমাদের জাতির উপরে চড়িয়ে না দেন যারা এসে আমাদের জাতির সবাইকে নিঃশ্বাস করে ফেলবে এটা যেন না ঘটে এই দুটাই আল্লাহ তালা কবুল করলেন কিন্তু তিন নম্বর দরখাস্তি করবে এটা যেন না হয় এটার জন্য আমি দরখাস্ত দিলাম আল্লাহ বলে এটা আমি থামাবো না আমি তাদেরকে পরীক্ষা করে দেবো আমি কোরআন দিয়েছি আপনার মাধ্যমে হাদিস দিয়েছি এগুলা করতে নিষেধ করেছি তারপরে তারা করে আমি তাদেরকে আখেরাতে শাস্তি দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি আমি তাদেরকে আপনার কোনদিন আর তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে না এরকম আমি কবল করব না এবং তাই হয়েছে এখন আমরা দেখি বিভিন্ন দেশে দেশে বিভিন্ন জায়গায় মুসলিম দেশের উপরে অন্য জাতি চড়াও হচ্ছে তাদেরকে হত্যা করছে নির্যাতন করছে কিন্তু এর পিছনে আগে কি অমুসলিম দুশ্মন গুলো দায়ী না ওদেরকে আনার জন্য মুসলমানদের মধ্যে আনার জন্য মনে হয় যেন কোরআন আমাদের জমানার কথা বলার জন্য এসেছে হাদিহ আমাদের জমানার কথা মনে যেন বলছে কোন মুসলিম দেশে যত বিপদ আপদ দেখেন এগুলোর জন্য বাইরের শক্তির আগে কোন শক্তি দেশের ভিতরের ইসলামের দুঃশন শক্তি সবার আগে দায়ী এবং তাই চলছে পৃথিবীর যেকোনো মুসলমান দেশের নাম আপনি নেন যেখানে অশান্তি হানাহানি বিপদ আপদ চলছে সবকিছু বুঝে দেখবেন যে মুসলমানের ভিতরের লোকেরাই এই কাজ করেছে তো এটা আল্লাহ তালার অভিশাপ কখন যখন মানুষ কোরআন হাদিস ছেড়ে দিয়ে দিন থেকে মুখ সরিয়ে নেবে দুনিয়া তাদের একমাত্র আকর্ষণ হবে তখন তাদের মধ্যে আল্লাহ রক্তপাত এগুলা লাগিয়ে দেবেন তা আল্লাহ পরে বলছেন যে তারা দেখুক আমি সব কথা বলে দিলাম কাইফানু সরেফুল আয়াত আমি কিভাবে আয়াত গুলোকে খোলাখুলি করে পরিষ্কার করে চালিয়ে দেই বলে দেই দেয়ান করি প্রেরণ করি লাল আশা করা যায় যে তারা শিখবে বুঝবে বুঝতে পারবে নবী করিম সাল্লাম আল্লাহ তালা কাছে পানা চাইতেন উপরের আজাব নিচের আজাব পায়ের নিচ থেকে ডান দিক থেকে বাম দিক থেকে কোন দিক থেকে যেন আজাব না আসে আজাব কোন দিক থেকে আসবে আমরা জানি না উপরের থেকে আজাব আসে নিচের থেকে আজাব আসে এজন্য সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে আরেকটি সুন্দর দোয়া বিশেষ করে সকালে এবং সন্ধ্যায় তিনি পড়তেন আল্লাহ যে আল্লাহ আমি আপনা কাছে আমার দিন আমার দুনিয়া আমার পরিবার আমার সম্পদ এই কিছুর মধ্যে আল্লাহ আমি নিরাপত্তা চাই সবকিছুর হেফাজত চাই সব সবকিছুর মধ্যে মুক্ত থাকতে চাই আল্লাহ আল্লাহ আপনি আমার যে দোষ ত্রুটি গুনা খাতা আছে আল্লাহ এগুলাকে আপনি ঢেকে রাখেন আর আল্লাহ আমি যে ভয় আছে আপনার আজাবের ভয় দুনিয়ার আজাব আখিরাতের আজাব এই ভয় থেকে আপনি আমাকে নিরাপত্তা দান করেন আল্লাহ আপনি আমাকে সামনের দিক থেকে হেফাজত করেন পিছনের দিক থেকে হেফাজত করেন ডান দিক থেকে হেফাজত করেন বাম দিক থেকে হেফাজত করেন আল্লাহ উপরের দিক থেকে আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ নিচের দিক থেকে ভূমি, এই সমস্ত জিনিস এসে আমাকে মাটির নিচে তলিয়ে নিয়ে যাবে এমন আজাদ থেকে আমি আপনার কাছে পানা চাই দেখছেন সকাল সন্ধ্যার এই জেকের মধ্যে কি সুন্দর সুন্দর জেকের আছে এবং দেওয়া আছে কি সুন্দর অর্থ এগুলো সবাই পড়িত আমরা ইনশাল্লাহ কোনো দিন যেন শুরু না হয় এই দোয়া না পড়ে কোন সন্ধ্যা যেন শুরু না হয় এই দোয়া না পড়ে আপনার কাউম হে নবী মুহাম্মদ আপনার কাউম ওনার কাউমের নাম কি ছিল করাইস কাউম আপনার কাউন এই কোরআনকে মানতে অস্বীকার করলো বলল এটা মিথ্যা কোরআন মোহাম্মদ নিজে বানিয়েছে আজকে কোরআনের বিরুদ্ধে অপপ্রচার অমুসলিমরা করে তাই না মুসলমানরা তার আগে করে বহু মুসলিম সেই বুদ্ধিজীবীদের কাজ কি অনেক বুদ্ধিজীবী কোরআনের দুশ্মনী করা তাই না বসে বসে যাতে মানুষ কোরআন হাদিফ আল্লাহ রাসুল এগুলো না পড়ে এগুলোর জায়গায় নাস্তিকতাবাদ পড়ে সেই কাজ তারা বসে বসে করে আলাইকুম আপনি বলে দেন তোমাদের জিম্মাদারি আমি নিচ্ছি না আল্লাহ তালাই তোমাদের জিম্মাদারি নিয়ে বসে আছেন তোমাদের দায়িত্ব আল্লাহর হাতে দিলাম তোমরা আমা আমি তোমাদের ভালো মন্দ কৃষি করার কোন একখতি নাই সমস্ত আল্লাহ তালা আমার ক্ষতি করতে পারো না পারবে না তোমরা আল্লাহ আমাকে হেফাজত করলে তোমরা কার ক্ষতি করছ নিজেদের ক্ষতি করছ আল্লাহ তালার লঙ্ঘন করছো আল্লাহারি নিচ্ছেন লেকুল ইন আমি বলছি খবর দুনিয়াতে কি হবে আল্লাহর কথা না আসলে কি আদা বাঁচবে আখেরাতে কি হবে এসবগুলো খবরের একদিন এই খবরগুলো প্রমাণিত হওয়ার ব্যবস্থা হবে না একদিন আল্লাহ হিসাব সব বুঝিয়ে দিবেন সব প্রমাণ দেখিয়ে দেবেন অসৌফতা আলমুন তোমরা তখন সবাই বুঝতে পারবে এদিকে কি অপকর্ম তোমরা করেছ কি অন্যায় তোমরা করে যাচ্ছ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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্টেল সালমা ডিজাইনার আবাহা হাউস ওয়ান হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান